সমতা দর্শক মন্ডলী আমরা ধারাবাহিকতার সাথে রিয়া কিতাব থেকে আলোচনা শুনে আসছি আজকে আমরা একটি নতুন অধ্যায় শোনানো শুরু করতে যাচ্ছি সেটা হলেই কিতাবুল আদাব বিভিন্ন বিষয়ে আমাদেরকে শিষ্টাচার আদব নিয়ম সংক্রান্ত যে অধ্যায়গুলি আছে এগুলি আমাদের সামনে আসবে শোয়ার নিয়ম খাবার নিয়ম লেবাস পোশাকের নিয়ম প্রত্যেক বিষয়ে আমাদের জীবনের যে প্রয়োজনীয় আমলগুলি আছে এ বিষয়ে নবী করিম সাহসালাম আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন কি গাইড দিয়েছেন উনি আমাদেরকে কি পথ দেখিয়ে দিয়েছেন সে বিষয়ে আমরা জানতে পারবো ইনশাল্লাহতাল তো এই শেষ্টাচার বা কিতাবুল আদব আদব অধ্যায় সূর্য আমরা করছি এ বিষয়ে প্রথম যে হেডিং এবং অধ্যায় আমরা আলোচনা করব। সেটা হলই বাবুল হায়া লজ্জার ফজিলত হায়া সরম লজ্জা করার ফজিলত এবং লজ্জা অর্জনের ক্ষেত্রে মানুষদেরকে উদ্বুদ্ধ করা এ বিষয়ে অধ্যায় এ বিষয়ে প্রথম যে হাদিসটি আমাদের সামনে আছে সে হাদিসটি হলিবাহী ইবনে ওমর রাজি আনহুমা তিনি বলেন রসুল্লাহ একজন আনসারি ব্যক্তির পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন আনসারি ব্যক্তির পাশে দিয়ে হেঁটে হায়া। ওই আনসারি ব্যক্তি তার কোনো এক ভাইকে লজ্জা সম্পর্কে সে তাকে নসিহত করতেছিল রসুল্লা সালাম বললেন দাহু তাকে ছেড়ে দাও নিজ অবস্থায় ফ্না হায়া মিনাল আল ইমান কারণ লজ্জা হল ইমানের অংশ بوخاری مسلم الحديث عن ابن الله عنهما قال قال رسول الله صلى الله وسلم الحياء لا ياتي الا بخير متفق عليه عمران بن حسين الله عنهما تین বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি لا ياتي الا بخير লজ্জা এবং হায়া শরম এটা এই জিনিসটা মানুষের জন্য কল্লান অফি রেবায়তিনে মুসলিম মুসলিমের আরেকটি রেবায়তে আছে আল হায়া ও আল হায়া খাই লজ্জাটা সম্পূর্ণই মঙ্গলজনক লজ্জা বা সরম সম্পূর্ণটা কি উপকারী জিনিস লাভ জিনিস অর্থাৎ যার ভিতরে লজ্জা থাকবে সরম থাকবে এই লজ্জা করার জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে না মঙ্গল ছাড়া লজ্জা কম হবে কম ফায়দা লজ্জা বেশি হবে বেশি ফায়দা যত সরম বেশি হবে অত তার কল্যাণ বেশি বয়ে নিয়ে আসবে আর যাদের ভিতরে লজ্জা আসে তাদের কোনো ক্ষতি হবে না লজ্জা তাদের কোনো ক্ষতি করবো না তাদের জন্য মঙ্গলই বয়ে নিয়ে আসবে আবু হরে রাজিয়া তিনি বলেন রসুলাম বলেছেন ইমানের সত্তর অথবা ষাটেরও বেশি শাখা পোশাখা ইমানের শাখা পোশাখা আছে ষাট অথবা সত্তরেরও বেশি সেই ইমানের শাখা পোশাক মধ্য থেকে সবচাইতে উত্তম শাখা হল লাহা ইল্লাহ বলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই স্বীকৃতি দেওয়া এটা হলো শত শাখা আছে তার মধ্যে সবচাইতে উন্নত শাখা বলছেন আ নিম্নতম শাখা যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিসকে সরিয়ে দেওয়া যে জিনিস মানুষের কষ্ট হবে মুসলমানকে কষ্ট দিবে এমন জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া এটাও ইমানের একটি শাখা তবে নিম্নতম শাখা والحياء شعبة من الإيمان اللجاء وحياء وشرم هذا ايمانের বড় একটি অংশ তার মানে লজ্জার সাথে ইমানের سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم حياء من العذراء في خدرها فإذا رأى شيئا يكرهه عرفناه في وجهه متفق عليه আবু সাইদ হদরি রাজা তাল আনহ তিনি বলেন রসুল্লাহ সবচেয়ে বেশি লজ্জাওয়ালা ছিলেন সবচেয়ে বেশি সরমওয়ালা ছিলেন কত বেশি মিনাল আদার ফি খেদরিহা কুমারী মেয়ের চাইতে লজ্জাশীল ছিলেন তিনি কুমারী মেয়ে মেয়েদের যখন বিবাহ হওয়ার পূর্বে ওই বয়সটি এমন হয় তাদের লজ্জা বেশি হয় সরম বেশি থাকে তাদের যেন কুমারী মেয়ের চাইতেও আল্লাহ নবী সালাম লজ্জাশীল বেশি ছিলেন উনি যখন কোন জিনিস অপছন্দ করতেন তো ওনার চেহারা দিকে আমরা বুঝে ফেলে দিতাম চেহারা পরিবর্তন হয়ে যেত কোনো কাজ যেটা উনি অপছন্দ করেন কোনো অশ্লীল কাজ এটা যদি কোনো অপছন্দ করেন তো ওনার অপছন্দ করাটা অথবা রাগ হওয়াটা শরম পাওয়াটা লজ্জা হওয়াটা ওনার চেহারা দেখে আমরা বুঝে ফেল দিতাম তার মানে যে ওনার চেহারা পরিবর্তন হয়ে যেত যখন উনি কোনো অপসন্দনীয় জিনিস দেখতেন তো এটা হলো লজ্জা এবং হায়ার বলেছেন যে লজ্জা এটা ইমানের বড় একটি অংশ দ্বিতীয় অধ্যায় যেটা এই বিষয় সেটা হল বাবু হেফিদে গোপন জিনিসকে গোপন রাখা আর রাজ রাজ এবং ভেদ গোপন রাখা যে কোনো ভেদ হতে পারে যদি কোনো ভেদের কোনো কথা কেউ কাউকে বলে দেয় তাহলে সেটাকে গোপন রাখতে শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছেন এ বিষয়ে সুরা ইসরার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইহদা কান তোমরা শপথ পুরো করো শপথকে পুরা করো ইন্নাল আহদা কা নমস উলা কারণ তোমাদের শপথ সম্পর্কে কসম সম্পর্কে তোমাদের ওয়াদা সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কেউ যদি কাউকে বলে ভাই তুমি আমার কাছে ওয়াদা করো আমি এই কথাটা তোমাকে বলছি তুমি কাউকে বলবে না বলছে ঠিক আছে ওয়াদা করলাম আমি বলবো না তাহলে সে ওয়াদা ভঙ্গ করা যাবে না সে ওয়াদা ভঙ্গ করা যাবে না কারণ তার পক্ষ থেকে এটা আমার আমি তার কাছে ওয়াদা করেছি আমি এটা কাউকে বলবো না সেক্ষেত্রে সেই ভেদটা তার কাছে গোপন রাখতে হবে এ বিষয়ে যে প্রথম হাদিস সেটি হলিদিন আল্লা নিকটে সবচাইতে নিতকৃষ্ট বলে সবচাইতে নিতকৃষ্ট বলে ওই ব্যক্তি গণ্য হবে যেই ব্যক্তি স্বামী স্ত্রী পরস্পর রাত্রে মেলন করার পর সুমায়ন সুরসের রাহা তাদের গোপন তথ্য পরবর্তীতে মানুষের কাছে প্রকাশ করে দেয় স্বামী স্ত্রী কোনো গোপন কথা হয়েছে কোনো গোপন কাজ হয়েছে রাত্রে সেটা স্বামী স্ত্রীর পরস্পর আপসের ব্যক্তি বিষয় আলোচনা যেটা কাজ গোপন রাখা উচিত ছিল সেটা পরবর্তীতে মানুষের কাছে প্রকাশ করে দেয় এটা হয়েছে এটা হয়েছে এটা করেছি সেটা করেছি তো এই ধরনের কেউ কাজ যদি করে তাহলে এই ব্যক্তি কেমন দিন আল্লাহর নিকটে সবচাইতে নিককৃষ্ট বলে গণ্য হবে কারণ স্বামী স্ত্রীর পরস্পর তাদের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা তাদের পরস্পর একে অপরকে লেবাস বলেছেন হুন্না লিবাসিবাসুল্লাহ হন্না তোমরা তার জন্য লেবাস স্বরূপ এবং তারা তোমাদের জন্য লেবাস স্বরূপ পোশাক স্বরূপ আল্লাহ তাদের দ্বারা পরস্পর আমাদের মনের বাসনা মনের প্রশান্তি লাভ করার জন্য আল্লাপাক আমাদেরকে সবকিছু বৈধ করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে নিজেদের বিষয়টা পরবর্তীতে অন্যের কাছে বলা এটা শরীয়তে হারাম এবং না যে ব্যক্তি কাজ করবে কেমতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তালা সবচাইতে নিকৃষ্ট বলে আখ্যায়িত করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা হায়া লজ্জা এর ফজিলত এবং লজ্জা অর্জনের জন্য শরীয়ত যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা শুনলাম এবং আমরা কোরআনে একটি আয়াত শুনলাম যে আয়াত আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোন ওয়াদা কারোর সাথে করলে সে ওয়াদাকে পূর করতে হবে এবং স্বামী স্ত্রীর পরস্পরের যে যা কিছু গোপন কথাবার্তা হবে এটা মানুষের কাছে বলা নিষেধ তো এ বিষয়ে আরও আলোচনা আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ তো এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে ছন্দ করে বেশি বহিল না হওয়া বেশি খরচ না করে তাহলে মানুষ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ ভরসা না আল্লাহ সবার উপর রক্ষাকারী দেখুন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 আমি সংগ্রাম করছি করতে থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বাংলায় যা যান এই জাল হাদিস বর্ণা করা সম্পূর্ণ নিষিদ্ধ যার কোন দরকার নেই যখনই আমি কোন জয়ীফ বা জাল হাদিস বলতে যাইব। তখনই কিন্তু এমনটা ঘটবে শরীয়তের মধ্যে একটি মুসলিম সমাজের অনেকে কেন করছেন অন্যের অনুসরণ দেখুন জয়েব হাদিস গড়ার প্রধান কারণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালামু আল্লাহ রসৌল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আবদুল্লাবিন অমর রাজিয়াহ তাল্লাহ তিনি বলেন যখন নাকি অমর রাজিয়া আল্লাহ তাল্হানহুর মেয়ে হাফসা যখন বেদবা হয়ে গেল তো আবদুল্লাবিন অমরকে ওমরের ছেলে তো বলছে যখন ওমরের মেয়ে যখন বেদবা হয়ে গেল তার মানে কি আমার বোন যখন বেদবা হয়ে গেল কল তখন তিনি বললেন লাকি টু ওসমান আপনি আফান আমি তাকে আমি তাকে ফকুল দিলাম এবং বললাম ইন শি কাহ তু কাহ হাফসা বিন তো আমার যদি আপনি পছন্দ করেন যদি ইচ্ছা করেন তাহলে আমি আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিব তো তখন তিনি বললেন শাহদুরফি আমরি দেখি আমি আমার বিষয়টা এটা চিন্তা ভাবনা করে দেখি আপনাকে পরে বলব ফালাবিস আলী সুমালাকি ফল কাদ বাদ আলী আল্লাহ আজমি হাদা উনি বললেন কিছুদিন পর তিনি আমার কাছে পায়গাম খবর পাঠালেন যে এই মুহূর্তে আমার জন্য বিবাহ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে বিবাহ করা আমার জন্য সম্ভব হচ্ছে না ফালাকি তো আবুবাকাল্লা আন অমর বলছেন আমি আবু আবুবাকরের কাছে গেলাম বললাম আপনি পছন্দ করেন বা আপনি যদি চান তাহলে যে ইলাইয়া শেয়ান ওমর বলছেন আমাকে কোন উত্তরও দিলেন না করবেন কি করবেন না ভালো কি মন্দ কিছু বলেন না বলছেন ফাকুন তো আলাইহী আলা ওসমান বলছেন ওসমানের চাইতে এনার প্রতি রাগ আমার বেশি হয়ে গেল সমান তো বলে দিল যে আমি বিবাহ করবো না আরাম তিনি প্রস্তাব দিলেন এবং আমি ওনার সঙ্গেই বিবাহ দিয়ে দিলাম কাহ তুহাই আমি ওনার সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিলাম ফালাকি আনি আবু বাক এরপরে আবু আমার সঙ্গে সাক্ষাৎ করলো ফাকওয়াল এবং বললো তার কোন উত্তর আপনাকে দেই নাই তো মনে হয় আপনার মনে ভিতরে আমার বিষয় খুব রাগ আছে মনে হয় সকল তাই বললাম নাম হ্যাঁ বিষয়টাতে এমনই আপনি না করেন কিন্তু আমাকে তো কিছু বলবেন কল তখন আবকে বললেন আমার আপনার কাছে এ বিষয়ে আমার যেটা মত এটা প্রকাশ করার কোনো আমার নিষেধ ছিল না আমার কোনো বাধা ছিল না তবে আমি জানতে পারলাম যে নবী করিম সাহসালাম উনি এ বিষয়ে প্রস্তাব দিতে চাচ্ছেন এই ভেদ বা তার মনের যে কথা আপনার সামনে প্রকাশ করতে চাই না এটা গোপন রেখেছিলাম তো যেহেতু আমার কানে আসছে যে আল্লাহ নবী নিজেই উনি প্রস্তাব দিতে চাচ্ছেন তো সেখানি এরপর বলছেন ওয়ালাউ তার কাবিল তুহা আল্লা নবী যদি বিবাহন না করতেন তাহলে আমি করতাম তো এই হাদিস থেকে ইমাম নবাব রাহেমাহ্লা উনি যে দলিল যে কারণে হাদিস টিয়ে অধ্যায় নিয়ে আসছেন সেটা হলে এই যে আবু অক্ষর বললেন আবু অক্ষর বলতে পারতেন যে দেখেন এ ধরনের কোনো কথা আল্লা নবী বলছিলেন তো অপেক্ষা করেন তাও না যেহেতু এটা গোপন কথা হয়তো তার এখন মন আছে মন পরিবর্তন করতে পারে এটা যদি তার কানে দিয়ে দেই পরবর্তীতে যদি উনি না করেন তাহলে আরো কষ্ট পাবেন তো যখন মুসলমানের কাছে কোনো ভেদ কারো বিষয়ে যদি কোনো গোপন কথা যদি কাউকে বলা হয় তাহলে সেটা গোপনেই দেখতে হয় সেটাকে মানুষের মানে প্রকাশ করতে হয় না তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো এই যে ছেলেরা মেয়েকে প্রস্তাব দিবে আর মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিলে নাক কেটে যাবে এটা ঠিক না ঠিক না কারণ আমার ঘরে ছেলে থাকলে সে যখন যুবক হবে তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার ঠিক আমার ঘরে যদি মেয়ে থাকে সেই মেয়েটাকেও যখন বয়স হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার তো সেই ক্ষেত্রে লজ্জার কিছু নাই সরমের কিছু নাই বরং যেই ছেলে যেই পাত্র দিনদারি দেখে যার পছন্দ হবে তাকে সে ডাইরেক্ট বলতে পারবে যে আমি তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিতে চাচ্ছি তো কত সুন্দর কোনো তাকাল্লুফ নেই কোন যে আমি যদি প্রস্তাব দিলাম বিবাহ করলো না আমি ছোট হয়ে গেলাম এ ধরনের কোনো তাদের এরকম মন মানুষ ছিল না একেবারে ফ্রি মাইন্ড পরস্পর তারা একে অপরের উপর বিশ্বাস একে অপরের প্রতি ভরসা একে অপরকে শ্রদ্ধা করে একে অপরকে এইভাবে তারা মেনে চলেছেন যার জন্য আল্লাহ সুন্দর এবং শান্তিময় জীবন আল্লাহ তাদেরকে দান করেছে এই বিষয়ে কুন্নাসালু আয়সার তিনি বলেন যে আমরা সকল স্ত্রীগুণ রাসুলামের স্ত্রীগুণ আমরা সবাই ওনার কাছে একসময় অবস্থান করেছিলাম বসেছিলাম বলছে ফাতেমার চলাটা একেবারে হুবাহু আল্লাহ রসুল চলার মত বাপ যেরকম হাঁটে ছেলে মেয়ে তো ওরকমই হাঁটা হয় তাদের তাই নয় কি বলছেন ফাতেমার চলা একেবারে হুবাহু আল্লানবী যেভাবে চলেন ওইভাবে সে চলে আসলো হেঁটে আসলো ফালাম্মা রা রাহাবা বিহা আল্লাহ যখন ফাতেমাকে দেখতে পেলো তখন তাকে মুবারক জানালো এবং খুশে জানালো এবং বললেন মার হাবান তারপর ওনাকে ডান অথবা বাম পার্শে বসালেন সুম্মা সার রাহা বাকাত বুকা আনসা দিদা এরপরে ফাতেমার সঙ্গে কিছু গোপন কথা বলেন কানে কানে আসতে কিছু গোপন কথা বললেন ফাতেমা কেঁদে ফেল দিলেন ফালাম্মা রাজা যখন দেখলেন যে ফাতেমার কাঁদতে কাঁদতে সে অধৈর্য হয়ে গেছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না এরপর ওনাকে আর গোপন কথা বললেন ফাদাহে কাত তো ওই কথা শুনে ফাতেমা হেসে ফেল দিলেন ফাকুল তুল তো আয়সা বলছে আমি বললাম রসালামার বলছেন আল্লাম তার স্ত্রীগুণকে বাদ দিয়ে তোমাকে কিছু গোপন কথা বললো এরপর আল্লাহ যখন ওখান থেকে উঠা চলে গেলেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আয়সা বলছেন আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ সাল্লাম ওনাকে কি বললো কালার তখন সে তিনি বললেন মা কুন্তু উফসি আল্লাহ রসুল সের রাহু আমি রসুলাম যে গোপন কথা আমাকে বলছেন তো ওনার গোপনত্ব আমি ফাঁস করতে চাই না উনি আমাকে যখন গোপন তথ্য দিয়েছেন গোপন কথা বলছেন আসতে বলেছেন সেটাকে ভেদ হিসাবে বলেছেন সেটা আমি আল্লাহ রসুলের ভেদ আমি হক যখন রসুল ইন্তেকাল করলেন তখন আইসারাজিয়াল তালহা বললেন যে আমি প্রতিজ্ঞা করেছি যে আপনার উপর যে আমার হক আছে আমি যে আপনাকে ওই একটি কথা জিজ্ঞাসা করেছিলাম তো লিমা তিনি মা রসালাম তো আল্লাহ নবী যা আপনাকে বলেছিলেন সেই বিষয়টা একটু আমাকে বলুন না উনি তো ইন্তেকাল করেছেন তো ওই বিষয়টা আমাকে একটু বলুন ফাতেমার বললেন হ্যাঁ এখন বলতে পারে এখন বলা যেতে পারে অতঃপর প্রথম যে আমাকে ভেদের কথা বলছেন ফ আকবরানী উনি আমাকে যে খবরটি বললেন সেটা হল কানা বলছেন জিব্রাইল সালাম ওনাকে কোরআন বছরে একবার আও মারাত অথবা দুইবার করে কিন্তু এখন হলো যে উনি দুইবার করে কোরআন শুনছেন দুইবার করে ওনাকে কোরআন শোনাচ্ছেন দুইবার করে আমার কাছ আর আমার মৃত্যুর সময় ঘনি আসছে মনে হয় ওচেরে আমি দুনিয়া থেকে চলে যাব ফত্তাক হওয়াসভিরি তো এমনটাই যদি হয়ে যায় তাহলে তুমি আল্লাহর ভয় করবা এবং ধৈর্য ধারণ করবা আল্লাহর ভয় করবা এবং ধৈর্য ধারণ করবা কারণ আমি তোমার জন্য একজন উত্তম পূর্বসুরি তোমার তাহলে তুমি আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর ভয় করে চলবে বলছেন ফা বাকাই তু বুকা ই আল্লা দি রথা শুনে আমি যে কান্না শুরু করলাম যে কান্নাটা আপনি দেখছেন এবং আমাকে যখন অধৈর্য পেলেন যে আমি ধৈর্য ধরতে পারছি না ওনার এই কথা শোনার পর সারানি সাহানিয়া তো উনি দ্বিতীয় যে ভেদের কথা বললেন সেটি হলেই ফকআল এবং বলেন ইয়া ফাতেমা আমা তারা ফাতেমা তোমার জন্য এটা সুসংবাদ নয় খুশির কারণ নয় যে তুমি জান্নাতে জাননাতে মহিলাদের সর্দার হবে মমিনা মহিলাদের তুমি সর্দার হবে এই সকল নারীর তুমি সর্দার হবে বলছে ওই যে হাসা যে আমি পরে হাসছিলাম আপনারা দেখছেন সেই হাসাটা ছিল এই কারণে তো এই হাদিসটি যেটা আমরা আমাদের যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলেই যে বিষয়ে ইমাম নবী রাহেমাল্লাহ হাদিসটি নিয়ে আসছেন যে ফাতেমা রাজা আল্লাহ তালনহাকে যে নবী প্রথম উনি ভবিষ্যৎবাণী বললেন যে অচিরেই আমি ইন্তেকাল করব এবং তোমার জন্য এই সুসংবাদ উনি একবার হাসলেন একবার কাঁদলেন তো এইটা যদি উনি আমভাবে সবার সামনেই বলতে পারতেন তো কাউকে না বলে উনি ভাবে যখন বলেছেন তাহলে এটা ভেদের কথা ওনার কাছে একটা গোপন কথা রেখে দিলেন তো যতদিন আল্লাহ নবী সালাম জীবিত ছিলেন ফাতেমা এই হাদিসটি বর্ণনা করেন না কাউকে বলেনি তো এই ভেদ এবং রাজের কথা এটা সময় গোপন রাখতে হয় এটা প্রকাশ করতে হয় না তিনি বলেন যে আমার নিকট রসুল একদিন আসলেন আর আমি বাচ্চাদের সঙ্গে খেলা করছিলাম ফাসাল্লামা আলাইনা তিনি আমার উপর সালাম করলেন আমাদের উপর এসে ফাবাসী এলা হাজাহা উনি একটা কাজে পাঠালেন আমাকে যে এইদিকে আসো এই কাজটা করে আসো সব আলা উম্মি তো যেহেতু ওই কাজ করতে গিয়েছি আমি তো বাড়িতে মার কাছে ফিরে যেতে আমার দেরি হয়েছে ফালাম্মা যেহেতু যখন আমি মার কাছে গেলাম পরে কয়ালাত আম্মা বলছে কী ব্যাপার আজ দেরি হয়েছে কেন আসতে তোমার ফকলতু বা হাজাহ আল্লাহ নবী সালাম আমাকে কোনো একটা কাজে পাঠাচ্ছিলেন মা বললো মা হাজা তুহ তিনি কোন কাজে পাঠায়ছিলেন বলতো আমি বললাম কথা কি গোপন কথা তুমি কাউকে যেন বলোনা এটা কলা আনাস আনাস বলছেন যে আনাস থেকে হাজির বর্ণনা করছেন আমি যদি এই গোপন কথাটি অন্য কারো কাছে বলতাম তাহলে তোকে বলে দিতাম কিন্তু যেহেতু গোপন আমি গোপন রাখবো বিধায়ী কাউকেও বলিনি তোমাকেও বলবো না তো বুঝে আসলো যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যা যে যে ব্যক্তি হোক না কেন যে যে ধর ধরনের কোনো গোপন তথ্য বা ভেদ যদি আমাদেরকে কেউ কিছু বলে তাহলে সেটা গোপনই রাখতে হবে এবং সেটা কারো কাছে প্রকাশ করা যায় না তো এটাই হলো শরীয়তের বিধান তো এর সাথে এ অধ্যায়ে আলোচনা এখানে শেষ হচ্ছে এর পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ওয়াকুদ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 भारत पीला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 अपछंद क्या नष्ट करतेमान देखु निषिधामलुधवार रत बारोटाएल और साढ़े एगारोट भारत पीस टी बांगलाय